বাবা ও চল্লিশ চোর কোনো এক সময় পারস্য দেশে বাস করত এক কার্পেট ব্যবসায়ী যার দুটো ছেলে ছিল নাম ছিল কাসিম আর অন্যজন বাবা। তার বাবার মৃত্যুর পর লোভী কাসেম সে তার বাবার পুরো ব্যবসাকে হাতিয়ে নেয় নির বাবাকে বোকা বানিয়ে কাসিম বিয়ে করেছিল এক ধনী মেয়েকে বাবা ভরণ পশু করত তার স্ত্রী ও সন্তানের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 তাদের সঙ্গে ছিল ছুরি আর তলোয়ার যা কোমরে বাঁধা ছিল এরা নিশ্চয় একদল ডাকাত এরা কি করছে জঙ্গলে এদের মধ্যে একজন ডাকাত সর্দারের মতো দেখতে এগিয়ে এসে দাঁড়ালো বোল্ডারের সামনে খুলজা আলি বাবা নিজের চোখে বিশ্বাস করতে পারল না বোল্ডারটি হলো প্রবেশ দরজা একটি অন্ধকার গুহার ডাকাতটা একে একে ঢুকে পড়ল গুহার মধ্যে আর দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল আলী বাবা দেখে এত অবাক হয়ে গেল যে হাত পা নাড়াতে ভুলে গেল ভয়ের চোটে কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল আবার আর ডাকাতগুলো বেরিয়ে এল খালি হাতে তারা তাদের সঙ্গে আনা বস্তাগুলো রেখে গেল গুহার মধ্যে আর জঙ্গল থেকে গুহার ভেতরে ঢোকার সে বোল্ডারের সামনে এসে দাঁড়ালো আর চেঁচিয়ে বলল খুলজা দরজা খুলে গেল আগের মত বাবা ঢুকে পড়লো গুহার মধ্যে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 বাবা এক বস্তা ভর্তি স্বর্ণমুদ্রা মুদ্রা নিল আর বাড়ি পৌঁছালো দেখো আমি কি এনেছি বাবা বস্তা উপুর করে সব স্বর্ণ ঢেলে দিল স্ত্রীর সামনে তার স্ত্রী হতবাক হয়ে গেল এত সোনা দেখে তুমি কি এগুলি চুরি করেছো? এ অনেক লম্বা কাহিনী আমি চুরি করিনি কোনো কিছুই এগুলি আগে থেকে চুরির জিনিস আমি আগে এগুলি গুনবো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 সরল আলি বাবার সত্যিটা চেপে রাখতে পারল না পেটের মধ্যে আর সে খুলে বললো কাসিমকে সবকিছু ডাকাত আর গুহার কথা আমি ওখানে যাব আগামী কাল। হাজার হোক টাকা হলো আমার দায়িত্ব আমাকে এই সবের খেয়াল রাখতে হবে কি যেন সেই সঙ্গে যাতে গুহার দরজা খোলা যায় খুল যা সিম-সিম! ও খুলজা সিমসিম খুল সে গুহার সামনে পৌঁছলো আর চিৎকার করলো খুলজা আর দরটা খুলে গেল আর তারপর বন্ধ হয়ে গেল আশ্চর্য অবিশ্বাসনীয় এত আতো সোনা এতগুলো রক্ত নিয়ে সব কিছু এখান থেকে ছিল কথাটা আহ খোলজা বার্লি খোল গম খোল দরজা কেউ তো দরজা খোলো আরে কেউ তো দরজা খোলো উত্তেজনা বশত কাসিম ভুলে গেল সংকেতটা আর আটকে রইল গুহার মধ্যে কিছুক্ষণ পরে সে শুনতে ঘোড়ার খুরের আওয়াজ ফিরে এলো গুহার মধ্যে মধ্যেই না দরজা খুললো তারা সবাই দেখলো কাসিম হাঁটু গেড়ে বসে আছে দরজার সামনে কোনো কিছু জানতেনা চেয়ে সর্দার ছুরি বেড়ে ওকে হত্যা করলো আর তার দেহ ওখানেই ফেলে গেল কাসিম স্ত্রী বাবার কাছে গেল এটা জানাতে যে কাসিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা তো গুহাতে গেছে আমি যাচ্ছি ওকে খুঁজতে গেল আর গিয়ে দেখতে পেল কাসিমের সে তাকে একটি গাধার উপর চাপিয়ে নিল আর তাকে বাড়ি নিয়ে চলে এলো কাসিমের পরিচারিকা না এই ঘটনার সম্বন্ধে সব কিছু শুনতে পেল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 কেউ বেছে নেই ওই বাড়িতে কিন্তু তার এক ভাই আছে বাবা সে ওই পাশের গলিতেই থাকে চোর সন্দেহ করলো যে আলিবাবা নিশ্চয়ই সেই ব্যক্তি যে মৃতদেহটা বয়ে নিয়ে এসেছিল তাই চোর ওর বাড়ি গেল রাতের অন্ধকারে তখন ওই গলিতে আর কেউ ছিল না চোর এসে তার দরজার উপর একটি চিহ্ন রেখে দিল আগামীকাল আমি আসবো দলবল নিয়ে আর সবাইকে বেড়ে ফেলবো এই বাড়ির পরের দিন সকালে মর্চিনা দেখতে পেল চিহ্নটা দরজার ওপরে তার আকরজিনা আন্দাজ করল যে কিছু বিপদ ঘনিয়ে আসছে আমার পরিবারের ওপরে সে ওই গলির প্রতিটি তারা ফিরে গেল হতাশ হয়ে আমি নিজেই যাব নিজে গিয়ে দেখব কালকে সর্দার এখন প্রতিজ্ঞা করল নিজে যাবার কিন্তু অনেক বুদ্ধি ছিল অন্যদের থেকে সে কোনো চিহ্ন আঁকল না বাড়িতে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 কোন অনেক রাত হয়েছে আর তাই আমি আশ্রয় চাই শুধু আজ রাতটুকুর জন্য সে অনেক দূরের পাড়ি দিতে হবে আপনাকে প্লিজ আসুন ভেতরে আসুন আর একটু বিশ্রাম নিন আগে আমাকে দেখতে দিন এই পিপেগুলো। ও কেন নয় নিশ্চয়ই তোমার মতো এত সুন্দরী এক পে নিশ্চয়ই তুমি দেখতে পারো তোমার নিরাপত্তার জন্য মার্জিনা ভাগ্যক্রমে খুললো সেই পিপে যেটা তেল ভর্তি ছিল ও আশ্বস্ত হল সর্দার নিশ্চিত হলেন তারা সবাই ভেতরে এলো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 ও সবকটি পিঁপে পরীক্ষা করলো আর বুঝল একজন করে চোর লুকিয়ে আছে ভেতরে ও তেল ভর্তি পিপেটা নিল আর সবটুকু তেল গরম করলো একটি বড় কড়াইয়ে তারপর এক জক করে গরম তেল ঢালতে থাকল প্রতিটি পিপেতে এইভাবে ও বাঁচিয়ে নিল নিজেদের চোখে রাতে সর্দার বেরিয়ে এল সঙ্গীতে ডাকার জন্যে কিন্তু সে একটা করে পিপে খুলে হতবাক হয়ে গেল আর ভীত হয়ে গেল